আমর ইবনু দিনার রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আমি জাবির ইবনু জায়দ ও আমর ইবনু আউস রহমতুল্লা আলাহী সহ জমজমি সিঁড়ির উপর উপবিষ্ট ছিলাম হিজরু সত্য সনে যে বছর মুসাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন বস্রাবাসীদের নিয়ে হাজ আদায় করেছিলেন তখন বাজালা তাদের উভয়কে এ হাদিস বর্ণনা করেন আমি আহনাফের চাচা জাজি ইবনু মুয়াবিয়াক রজিল্লাহ তাল্লাহ্ন লেখক ছিলাম আমাদের নিকট উমার ইবনু খতাব রদিল্লাহ তাল্লাহ এর পক্ষ হতে তার মৃত্যুর এক বছর আগে একখানি পত্র আসে যে যেসব অগ্নিপূজক মাহরামদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ তাদের আলাদা করে দাও আর উম রদিল্লাহ তালাহ অগ্নিপূজকদের নিকট হতে জিজিয়া গ্রহণ করতেন না